আসসালামাই পুরাণেকারী শিক্ষা দেওয়ার বিনিময় আমরা যে পারিশ্রমিক নির্ধারণ করে থাকি সেই পারিশ্রমিক নেওয়া যাবে কিনা আল্লাহাক বলছেন যে ওই নবী আয়াতি সামান মূল্যের বিনিময়ে আল্লাহর আয়াতকে বিক্রি করে ওই আয়াতের আওতা এটা পড়বে না। প্রথম কথা হলো বিষয়ে পারিশ্রমিক গ্রহণ করা যায় যে কোনো বিষয় এটি খোলাফের আশাদিনের যুগে ওমাইয়া যুগে আব্বাসী যুগে ওই সকল যুগে দিনই কোনো বিষয়ে পারিশ্রমিক গ্রহণ করা যায় ছিল না কারণ তখন মসজিদের ইমাম যারা থাকতেন খতিব যারা থাকতেন মোয়াজিন যারা থাকতেন খাদেম যারা থাকতেন অর্থাৎ এই দিনই কাজের সাথে যারা সংশ্লিষ্ট থাকতেন তাদের যাবতীয় ব্যয়বার রাষ্ট্র বহন করতেন সরকার বহন করতেন তো সরকার যদি বহন করে তাদের এই চাকরি যদি সরকারি চাকরি হয় তাহলে তাদের আর আলাদা মুসল্লিরা জনগণ তো পারিশ্রমিক দেওয়া দরকার নেই এখনো পৃথিবীর অনেক দেশে সৌদি আরবে যারা ইমাম তাদের তো জনগণ টাকা দিতে হয় না সেখানে সরকার দে মালয়েশিয়া দে অনেক দেশেই আছে যেখানে সরকার মাস্রিদের ইমাম মুওয়াজিন তো পরবর্তীতে এমন এক সময় আসলো আব্বাসী যুগের পরে যে মাস্রিদের ইমাম মুওয়াজিন দেখা গেল সরকারের থেকে আর সম্মানে পান না বাতা পান না চাকরি তাদের বেতন বাতা পান না তখন ওলামায় মোতাহরিন সিদ্ধান্ত নিলেন যে সকল বিষয়ে দিনের মৌলিক বিষয় মানে যেগুলো না হইলে জমিনে দিনই থাকবে না এইরকম বিষয়ে উজরত গ্রহণ করা পারিশ্রমিক গ্রহণ করা আর যে সকল বিষয়ে নফল বিষয় যেগুলো মানে না থাকলেও গুরুত্বপূর্ণ কোন ক্ষতি হবে না সেগুলোর গ্রহণ তাহলে মসজিদে পাঁচ ও ফরজ নামাজের জামাত এটাকে জরুরি বিষয় না মৌলিক বিষয় এজন্য এটার জন্য ইমাম নিয়োগ করা মোয়াজিদ নিয়োগ করা এদের বেতন বাতা পারিশ্রমিক নির্ধারণ করা এগুলো সব মৌলিক বিষয় না তারাবিন নামাজ এর জামাত যদি না হয় তাহলে দিন চলা যাবে না ফরোজ নামাজের জামাত মৌলিক বিষয় কিন্তু তারাবীর জামাত মৌলিক বিষয় তারাবীর জামাতের জন্য আপনি হাফেজ নিয়োগ দিবেন এবং সেই হাফেজের জন্য সম্মানী নির্ধারণ করে নিবেন এটা চাইজ না তবে তারা যেহেতু এক মাস আমাদেরকে আমাদের কষ্ট করলেন এখানে নিজেকে সীমাবদ্ধ করে রাখলেন আমাদের খ্যাতমত করেন। এই জন্য আমরা সম্মানী স্বরূপ তাদেরকে কিছু দিতে পারি কিন্তু নির্ধারণ করা যাবে না আবার আমরা যেটা করি যে অবধ জিয়ারতের জন্য নিয়ে পারিশ্রমিক দিয়ে থাকি য়ারত দিনের কোন মৌলিক বিষয় না পারিশ্রমিক দেওয়া এটা জাহেজ নেই এরকম আরো অসংখ্য বিষয় আছে আপনার কোরআন শিক্ষা গ্রহণ করা এটা দিনের মৌলিক বিষয় এজন্য মৌলিক এটা যেহেতু মৌলিক বিষয় এজন্য এটার জন্য পারিশ্রমিক নির্ধারণ করা জাহাজ আছে বরং এটার জন্য আরো বেশি পারিশ্রমিক নির্ধারণ করতে হবে আপনার গণিতের টিচার যদি দশ হাজার টাকা দেন এটার জন্য পনেরো হাজার টাকা দিবেন এটা কোরআনের সম্মান এটার জন্য আবার মাসে এক হাজার কোরআন শিক্ষার জন্য এক আমাদের সমাজে মানুষের বরাদ্দ থাকে এইরকম যে কোরআন শিক্ষার জন্য যেটা না হইলেই নয় কিন্তু কোরআনের সম্মানে এটার বাড়াইতে হবে এবং এটা যাইজ সেটা হলো যে কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করে বা কোরানের আয়াত দিয়ে খতম পড়লাম কোরানের আয়াত দিয়ে বিভিন্ন কিছু করে আমি টাকা কামাই করলাম সেটার ব্যাপারে বলা হয়েছে ইয়সারুন আবি আয়াতিল অনেকগুলো আয়াত আয়াতগুলো বলতো না এই আয়াতগুলো যে তাওরাতে ইঞ্জিলে আছে এইটাও সাধারণ মানুষ জানতে পারত না সেটা গোপন করে রাখত তারপরে নবিসামের সামনে তাওরাত তালাবাত করতেছে এইভাবে আঙ্গুল দিয়ে চেপে রাখছে তারপরে তারা বিভিন্ন কোরআন আল্লাহ রায়াত কে বিক্রির কথা বলছে।। না কোরকার সেটা তো একটা মানে এটা ছাপানোর একটা খরস আছে না সে তো থেকে নিতে হবে হ্যাঁ জন্য এটা আল্লাহর রায় বিক্রি করার আওতায় পড়বে না